তারপরে উট তারপর আপনার ভেড়া এগুলি স্পষ্ট হালাল শুকর স্পষ্ট হারাম তারপর মৃত্যুপসে স্পষ্ট হারাম তারপর জবাইয়ের পরে হালাল ফুসু থেকে যেই রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে গেছে স্পষ্ট হারাম দিন পুরোটা স্পষ্ট এখানে অস্পষ্ট কিছুই নেই এজন্য জন্য সেরাতে চলতে কোনো সমস্যা নেই কিন্তু এসব স্পষ্ট পথ থাকতেও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 বামেও শত শত ফিট নিচে গভীর খাগ ডানে পড়লেও মরণ বামে পড়লেও মরণ সোজা যেতে পারলে জীবন সেই রিক্সের পথ হইলো সেরাতে মুস্তাকিম ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না কোনো সুযোগ নেই প্রে ভাই বোনেরা এই পথ তো আর মাটির তৈরি পথ নয় বিশ্বাস বক্তব্য কর্ম চরিত্রের পথ বিশ্বাসে একটা পথ বক্তব্যগুলি একটা পথ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 তারা জীবন বাড়ি বাড়তির পর বাড়তি বাড়তির পর বাড়তি করতে হবে কিন্তু রাস্তা মঞ্জিল খুঁজে পাবে না যেহেতু বুল পথ ধরেছে যাবে চিটাগাং রাস্তা ধরেছে রংপুরের চলে যাচ্ছে উল্টা যত যাবে তত চিটেগাং থেকে আরো দূরে আরো দূরে আরো দূরে খ্রিস্টানরা না জেনে আমল করে আমাদের মুসলিম ও মর মধ্যেও একদল এখন হয়েছে মূল উম থেকে সরে গিয়ে না জেনে আমল করে কেন আমল করছো কিছুই জানে না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 সহি সন্না সহি হাদিস থেকে জানলে এটাকে বলে জানা জানা কাকে বলে আমরা জানি না মনে করি হুজুর বলেছেন এটা জানা হয়ে গেল বা এটা পেয়েছি জানা হয়ে গেল পাইনি। এটা ওয়াজের বইতে পেয়েছি ওটা কোরআনের কোনো রেফারেন্স নেই সূত্র নাই ওয়াজের বইতে লেখা আছে আমি পেয়ে গেছি কিন্তু সেই বইতে দলিল ছাড়া কথা ভুলভাবে লেখা ভুল অনেকভাবে হয়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 আল্লাহলা চা মানে একজন পীর ধরো নজিবিল্লাহ ওসিলাম তোমরা আল্লাহর নৈকট্য চাও নৈকট্য চাইবে কি দিয়ে ইমান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 নফল এবার দিয়ে আমার কাছে আসতে থাকে নৈকটে আসতে থাকে আসতে আসতে আমি তাকে ভালোবাসি বলা হলো কি আর কি অনেকে বাজারে বিক্রি করে দেখতে তো একেবারে ফ্রেশ কিন্তু ডাবের ভিতর থেকে ডাবের পানিটা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে বের করে নিয়ে খেয়ে ফেলেছে আর অন্য কিছু চিনি মাকা পানি ভিতরে দিয়ে দিয়েছে যিনি ডাবটা কিনলেন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 ওইটা আগে খেয়ে শেষ এই জন্য সত্যপন্থীকে জিজ্ঞাসা করে করে রাস্তা জানতে হয় যে মূল ধারায় তাপস আছে আধুনিক মাসবুর একদম সহি তাপসির আছে শত শত এখন আছে এই মূলধারা ধারা গুলো ধরলে বুঝা যাবে যে কি জিনিস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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে মনে মুখার ইবনু সাদু আনহু বলেন আমি আবদুল্লাহ ইবনু জুবাই রাজি আল্লাহ আনহুকে মেম্বরের উপর শুনেছি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 মানে পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জা সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 সেটা তো আল্লাহর হক বন্দার সীমানা শেষ বন্দাকে বট গাছ দিয়ে করা হলো না নবীকে দিয়ে করা হলো একই সমান খ্রিস্টানরা নবীকে সিরিক করছে নবীকে আল্লাহবাণী আল্লাহর পুত্র বাণী সিরিক করেছে যার আবার কেউবা পাথরকে নিয়ে শিরিক করেছে তারাও জাহান নামে কথা করেছে কিনা এটা দেখার বিষয় কাকে করা হলেও জাহান নামে যেতে হবে এই জন্যই নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন সহারির হাদিসম আমাকে অতি বাড়াবাড়ি প্রশংসা করো না যেমন খ্রিস্টানরা ঈশা আলসালামকে নিয়ে অতি বাড়াবাড়ি করেছে একেবারে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে খবরদার ওরকম করোনা আব্দ আবদুল্লাহ রসুল আমি একজন গোলাম আমার ব্যাপারে কিছু বললে এটা বলবা যে তিনি আল্লাহর বান্দা আল্লাহর রসুল এর বাইরে কিছু বলা যাবে না আমাদের এই মতের মধ্যে যে অংশটি বিভ্রান্ত হয়েছে তারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে কেন্দ্র করে গুলু করছে গুলু করে খ্রিস্টানদের মতো জাহানাচ্ছে বলা হয়েছে আব্দহু বলো ওরা বলছে নবী নুরের তৈরি আল্লাহ জাতি নুরের তৈরি নমিন্মদ খোদা নেহি খোদা সে যুদা নেহি মুহদ খোদা নয় খোদা থেকে যুদা নয় মানে খ্রিস্টানদের মতো আল্লাহর সাথে মিশিয়ে দিলো বা মদিনায় রাসুল নামে কে এলো ভাই কায়াধারী হয় তার ছায়া কেন নাই লালনের কথা আহমদকে মিম বাদ দিয়ে আহত বানিয়ে দিল অদ্বৈত করল খ্রিস্টানদের মতোই খ্রিস্টানদেরকে যেমন আল্লাহ কা সন্দেহ নেই যে তারা কুফুর করেছে যারা বলেছে বাহাত্তর নম্বর আয়াত নিচ্ছ তারা কাফের একাত্তর নম্বরে আয়াত আর বাহাত্তর নম্বরে আয়াত আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সাথে আল্লাহ তার জন্য আর কোন সুযোগ নেই তাহলে এই বাড়াবাড়ি থেকে জাহান্ন আসবে এই উমতের যারা নেতৃবৃন্দকে আইনের ক্ষমতা দিয়ে দিলেন নেতৃবৃন্দ আইন দেবে সে আইনের উপরে আমরা চলবো তাহলে খ্রিস্টানরা যে দোষ করে জাহার নামে গেল ইহুদিরা যে দোষ করে জাহান নামে গেলো এটা তো সেই দোষে হলো কোনো নেই একেবারে একটি জুতার সমানের জুতো এক সমান এটা ঠিক ইহুদি খ্রিস্টানদের সাথে একেবারে সমান হয়ে যাওয়া অবস্থা ইহুদিরা ওদের আলেম সেনীরা যেটাকে অবৈধ বলতো সেটা আল্লাহর আইনে বৈধ থাকলেও ওইটাই তারা অবৈধ বলতো আল্লাহ রায়নে যেটা অবৈধ আছে সেটাকে তাদের আলমরা বৈধ বলে দিলে তারা বৈধ বলত বিচার করলে পাথর মৃত্যুদণ্ড কার্যকর করা বিচারিক ভাবে মাথা কামিয়ে গাদার উপরে উল্টা বসিয়ে একেবারে আল কাতরা মাখিয়ে শহরে পদক্ষিণ করাবে আল্লাহ রাইন পাল্টে দিয়েছে এবং ইহুদিরা অধিকাংশ মেনে নিয়েছে এটাকে আল্লাহ বলেছেন তাহলে তোমাদের রব কে আমি আলেমরা মানো আমি তোমাদের রব ওদের আইন যদি মানো ওরাই তোমাদের রব আমি আর তোমাদের রব নই নইন আজকে মুসলিম দেশে দেশে এটাই তো হচ্ছে মানুষে আইন দিচ্ছে আর জাতি মেনে নিচ্ছে সে আইনের শতকরা নব্বই পার্সেন্টে হলো আল্লাহর কোরআন বিরোধী দশ পার্সেন্ট বাইসেন্স মিলে যেতে পারে সেটা তো পরিকল্পিত নয় যে এটা কোরআনে আছে পেয়েছে খ্রিস্টানদের আইনে আছে ব্রিটিশ আইনি পাওয়া গেছে সেখান থেকে এনে দিয়েছে চেতনা হলো কোরআন নয় ওদেরটা হুকুম মানাই হলো আপাদত ১২ নম্বর সৌর ইউসুফ আল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আমার আল্লাহ তার বধু ইয়াহ হুকুম তো একমাত্র আল্লাহর তিনি আদেশ করেছেন আপাদত করবে না তিনি ছাড়া আলেমদেরকে আর খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহ অভিযোগ দিচ্ছেন একত্রিশ নম্বর আয়াতে রব বানালো কিভাবে আদি আপনি হাতেমকে বুঝিয়েছেন যে ওরা তারা হারাম ঘোষণা করে অবৈধ ঘোষণা করে তোমরা সেটাকে অবৈধ মেনে নেও না তারা বলে হ্যাঁ মেনে নেই হুম এটাই হলো তাদের এবাদত মূলত আজকে মুসলিম বিশ্বেরও একটা বড় অংশ তারা মানুষের আবাদত করছে মানুষের আইন মেনে নেওয়ার মাধ্যমে এটা হল খ্রিস্টানদের এবং ইহুদিদের রাস্তা তারা আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর আইন বাদ দিয়ে তাদের আলেমরা তাদের সন্ন্যাসীরা যে আইন বিধান তৈরি করত ওটাকে তারা মেনে নিত এটাই হলো তাদের এবাদত করা প্রিয় দর্শক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 কি বানাবে তারা ইন্না বিন উদয় প্রথম গৃহ মানব জাতির জন্য যেটা বানানো হয়েছে সেটি হলো মক্কার ঘরটি একটি তিনটি মসজিদ সবচেয়ে ফজিলত পণ্য সফর করা যাবে না তিন মসজিদ ছাড়া হাল মসজিদুল হারাম একটা হলো মসজিদে হারাম যেখানে এক অক্ত সালাত পড়লেন এক লক্ষ অক্তের সবাব দ্বিতীয়ত হলো মসজিদে নবমী এক উক্ত পড়লে এক হাজার অক্তের সবাবাদের অল্প সালাতেন এক উক্ত পড়লে পাঁচশো অক্তের সবাব অন্য মসজিদে এগুলি সব মসজিদ মাসাজিদ আল ইল্লাহ মসজিদ গুলো আল্লাহর খানখা গুলো কারচ্ছ খানখা আল্লাহর নয়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 কিন্তু রবি পিত্ত তো খেতে পারবো না ফেলে দিতে হবে দেয়া না হয় তাহলে বাদ দিলে পরে যেটুকু খাটি কোরআন সন্ন্যার পাওয়া যাবে নামাজ রোজা জাকাত এগুলি তো ঠিক আছে কিন্তু ওঠে ফেলে দিতে হবে প্রিয় ভাই বোনেরা তাহলে যাদের পথে চলা যাবে না তারা তো ইহুদি খ্রিস্টান এবং তাদের মতো আরো অন্যান্য বিজাতি বিভ্রান্ত জাতিগুলো তাদের অনুকরণ করার কোনো সুযোগ আমাদের নেই আল্লা তালা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম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 আজ রাত্রচার সকাল আটটায় বাংলা